মন্ডলী সুপ্রিয় দর্শক সকলকেই জানাচ্ছি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা আলোচ্য বিষয় হচ্ছে আজকের মুসলমানদের পারস্পরিক অধিকার কোরআনের যে আয়টি আপনাদের সামনে পরিবেশন করা হলো এই আয়তে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে কিভাবে ভাতৃত্ব বন্ধনে আবদ্ধ করেছেন আমরা কিভাবে আপোষে ভাই ভাই হয়েছি সে কথাকে উল্লেখ করে বলছেন যে আসলে আমরা আগে ভাই ভাই ছিলাম না আমরা আগে একে অপরে সত্যুরি ছিলাম তারপরে মহান আল্লাহ রব্বুল আলমিন তার অনুগ্রহে আমাদের মধ্যে ভাতৃত্ব স্থাপন করলেন আমাদেরকে ভাই ভাই বানিয়ে দিলেন তাই তিনি বলছেন ও আতাসে মো বেহাবিল্লাহে জমি আ তোমরা আল্লাহর রজ্জুকে মজবুত করে ধরো ওলাফার রাখো তোমরা আকোষে ভাগাভাগি হয়ে যাও না ও করুন আমাতে আল্লাহে আলাইকম আল্লাহর অনুগ্রহকে তোমরা স্মরণ করো এখন তুম আদা আ যখন তোমরা একে অপরের শত্রু ছিল আল্লাহা বাইনা কোলো বেকম আল্লাহ তোমাদের মধ্যে মহব্বত সৃষ্টি করে দিলেন। দিলেনা ফলে তোমরা আল্লাহ অনুগ্রহে ভাই ভাই হয়ে গেলে মিনান নার, তোমরা জাহান নামের কাছাকাছি পৌঁছে গেছিলে আনকাদাকুম মিনহা আল্লাহই তোমাদেরকে সেখান থেকে মুক্তি দিয়েছেন এখন আমাদের এই বন্ধন যে বন্ধনে আল্লাহ আমাদেরকে আবদ্ধ করেছেন ভ্রাতৃত্ব বন্ধন আমরা যদি মুসলিমরা একে অপরের ভাই হয়ে থাকতে চায়। যেমন সাল্লু বলেছেন একজন একজন মমিন আর একজন মমিনের জন্য হচ্ছে একটি বাড়ির মতো একটি বিল্ডিং এর মতো যে বিল্ডিং এর একটি ইঁট আর একটি ইটকে মজবুত করে শক্ত করে ধরে থাকে একটা বিল্ডিং যদি তৈরি হয় তাহলে দেখবেন ভিত্তি স্থাপন থেকে নিয়ে একেবারে ওপর তালা পর্যন্ত ইটগুলিকে একের পর এক একের পর এক সাজাতে হয় ওপরের ইটটা ওপরের ইটটাকে নিচের ইটটা ধরে থাকে তার নিচের ইটটা তার নিচের ইটটা তার নিচের ইটটা একে অপরকে ধরে থাকে নবী বলছেন মমিনরা হচ্ছে মুসলিমরা হচ্ছে এইভাবে ভাই ভাই তারা একজন একে অপরকে সহযোগিতা করে একজনকে শক্তি জোগায় মজবুত করে ধরে থাকে আমরা হচ্ছে একই অপরের ভাই আমাদেরকে একই অপরের অধিকার সম্পর্কে খেয়াল রাখতে হবে আমাদের পারস্পরিক অধিকার কি আমার উপরে আপনার অধিকার কি আপনার উপরে প্রতিবেশীর অধিকার কি প্রতিবেশীর ওপরে আমার অধিকার কি আমার ওপরে মায়ের অধিকার কি মায়ের ওপরে আমার অধিকার কি আমার ওপরে বাপের অধিকার কি বাপের ওপরে আমার অধিকার কি আমার ওপরে ভাইয়ের অধিকার কি ভাইয়ের ওপরে আমার অধিকার কি এইভাবে প্রত্যেকটি মুসলমানকে একে অপরের অধিকারের সাথে আবদ্ধ এবং একে অপরের অধিকারের সাথে প্রত্যেকের উচিত স্মরণে রেখে সেগুলি আদায় করার চেষ্টা করতে হবে রাসুল করিম একটি হাদিসে মুসলিমদের পারস্পরিক ছয়টি অধিকারের কথা উল্লেখ করেছেন যেমন আল্লাহ নবী বলছেন সহি এবং মুসলিম শরীফের হাদিস আল্লাহ নবী বলছেন ফাকুল মুসলিমে আলাল মুসলিমে সিদ্ধুল একজন মুসলমানের আর একজন মুসলমানের ওপরে ছয়টি অধিকার একজন মুসলমানের আর একজন মুসলমানের ওপরে ছয়টি অধিকার মানে আমার ওপরে আপনার আর আপনার উপরে আমার এইভাবে বিশ্বের সমস্ত মুসলমানদের একে অপরের পারস্পরিক অধিকার হচ্ছে ছয়টি কী কী ইদা লাকি তাহ সাল্লিম আলাইহে যখন সাক্ষাৎ হবে তখন সালাম করবে ওয়া ইদা দা আজিব হো যখন সে তোমাকে দাওয়াত তার যখন শরিক হবে মাত আর যখন তোমার কাছে সে উপদেশ গ্রহণ করবে ফানো তখন তাকে উপদেশ দিবে ওয়াঈদা আতাশ ফা আল্লাহ আর সে যখন হাঁচি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বলবে তখন তার জবাবে তুমি বলবে এখানে আল্লাহর নবী অধিকারের কথা উল্লেখ করেছেন প্রথম নম্বরে কি বললেন প্রথম নম্বরে বললেন যখন দেখা হবে সাক্ষাৎ হবে তখন সালাম করবে এটা হচ্ছে আমাদের একটা চরম শিক্ষা যে আমরা একে অপরকে সালাম করব। মহান আল্লাহ রবুল আলমিন কোরআনের মধ্যে বলছেন ইদা আল্লা তা বলছেন যখন তোমাদেরকে কেউ সালাম করবে তখন তোমরা তার সালামের উত্তর আরো ভালো করে দেবে আর যদি ভালো করে দিতে না পারো তাহলে কম যতটা পরিমাণ সে দিয়েছে। সে যেভাবে সালাম করেছে তুমি সেইভাবে সালাম করবে মানে হচ্ছে এই কেউ যদি আপনাকে বলে আসসালাম ও আলাইকুম তাহলে আপনি ভালো করে উত্তর দিতে গেলে বলবেন ও আলাইকুম ও আহমতুল্লাহ তাহলে এটা ভালো করে উত্তর দেওয়া হয়ে গেল কেউ যদি বলে আসসালাম আলাইকুম বলেছে অর্থাৎ সে যদি বলে আসসালাম আলাইকুম আহমেতুল্লাহ তাহলে আপনি কম সে কম অতটুকুই ফিরিয়ে দিয়ে বলেন ও আলাইকুম ওয়ারহমতুল্লাহ এটা হচ্ছে উত্তম সালাম দেওয়া আজকের সমাজে আজকে মুসলিম পরিবারে সালামের প্রচলন করিম সাল্লাহ আলি সাল্লাম বলছেন ওল্লা কসম করে বলছি হতে পারবে না হাত্তা তাহাবু যতক্ষণ না তোমরা একে অপরকে ভালোবেসে তো আলা আল্লাহুল আল্লাহ সাইন ইদাফল তুম তাহাব আমি কি তোমাদেরকে এমন কথা বলে দিব না যে কথাটা তোমরা বললে তোমাদের মধ্যে ভালোবাসার সৃষ্টি হবে সালাম দিই না মাকে দেখা হলে সালাম দিই না আর অন্য জনকে দেখা হলে সালাম দিই না কারণ সালামের প্রচলন নাই কিন্তু একটা জিনিসের প্রচলন আছে সেটা হচ্ছে অন্যান্য জাতিদের কাছ থেকে আমাদের মধ্যে আমাদের সমাজে ঢুকে গেছে এটাকে আমরা একটা ইসলামী মানে প্রথা হিসাবে বা একটা ইসলামী নিয়ম হিসাবে পালন করি সেটা কি মায়ের কদম বসী করা মায়ের করা শ্বশুর শাশুড়ি কদম বসী করা যেমন অমুসলিমদের মাঝে আছে তারা গুরুদের পায়ের ধোলা নেয় গুরুজনদেরকে তারা প্রণাম করে আর তাদের পায়ের ধুলি দিয়ে, তাদের কাছ থেকে আশীর্বাদ চাওয়ার মতো আমাদের স্বভাব হয়ে গেছে যে আমরাও কদম বসি করতে শিখেছি বা এই কদম বসি করতে গিয়ে এলো আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন সুন্দর সম্ভাষণ এর থেকে ভালো সম্ভাষণ পৃথিবীর কোন ধর্ম দিতে পারেনি আমার একে অপরকে বলবো আসসালাম আলাইকুম তোমার ওপরে আল্লাহ শান্তি বর্ষণ হোক ও রহমাতুল্লাহ আল্লাহ তোমার ওপরে দয়া করুন ও বারাকাত হুক আল্লাহ তোমাকে বরকত দান করুন এর থেকে সুন্দর মহান সম্ভাষণ আপনি কি আর কোথাও পাবেন এই সম্ভাষণ বাদ দিয়ে এই তরিকা বাদ দিয়ে যেটা আল্লাহ শিখাইলেন জানেন কিভাবে আল্লাহ শিখাইলেন সহি হাদিসের কথা আল্লাহ রবুল্ আলমিন যখন আদম আলাইকে সৃষ্টি করলেন তখন বললেন দেখো ওখানে কিছু ফেরেস্তা বসে আছে ওদেরকে গিয়ে সালাম করোগা আর ওরা যে সালামের জবাব দেবে এটাই হবে তোমার আগত কেমত পর্যন্ত তোমার তোমার বংশধর তোমার সন্তানরা যারা আসবে তাদের জন্য হবে এটাই সুন্দর সম্ভাষণ এটাই হবে সালাম হজরত আদম আলাইসালাম তখন ওই ফেরেস্তাদের কাছে গিয়ে আসসালাম আলাইকুম বললেন ফেরেস্তারাও আসসালাম আলাইকুম বললেন অর্থাৎ তখন থেকেই আল্লাহ এই সালাম শিখিয়েছেন যখন থেকে আদমের সৃষ্টি হয়েছে এই সালাম আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে আসছে যে আমরা একে অপরকে সালাম দেবার প্রচলন সৃষ্টি করব। তা যে কথাটা আল্লাহ শিখিয়ে দিয়ে পাঠাইছেন আমরা তার বান্দা তার দেওয়া সম্ভাষণ তার দেওয়া সালামকে বাদ দিয়ে ওই কদম বসি শুভান আল্লাহ জামায়রা বলে কদম বসি না করলে পর আবার ব্যাধবি হয়ে যায় কদম বসী না করলে শ্বশুন না কি হবে কারণ বসী জামাই বলে সমাজে প্রমাণিত হয়ে কারণে তাই এই বাঁচার জন্য আমাদের কথা হচ্ছে যে আমরা একে অপরকে সেই সুন্দর সম্ভাষণ জানাবো যে সম্ভাষণ স্বয়ং আল্লাহর কাছ থেকে আসছে আর সেটা হচ্ছে আসসালাম আলাইকুম আরাহমতুল্লাহারাকাতু এটা হচ্ছে আমাদের তরিকা সেইভাবে আল্লাহ নবীর একজন সাহাবি জিজ্ঞাসা করে বলছেন ইসলামের কোন কাজটা সব থেকে ভালো আল্লাহ নবী বলছেন ইসলামের সব থেকে ভালো কাজ হচ্ছে যে তুমি খাদ্য দান করবে একে অপরকে খাদ্য দেওয়া ক্ষদার্থদের খাদ্য দেওয়া ভিক্ষকদের খাদ্য দেওয়া পাড়া প্রতিবেশী অভাবীদের খাদ্য দেওয়া এটা এক মহান জিনিস আমাদেরকে শিক্ষা দিয়েছে নিজে খাবো আর পরকি খেলো না খেলো ওর কি অভাব দেখবো না এটা ইসলামের কিন্তু ইসলাম বলছে না তোমরা নিজে খাবে অপরকে খাওয়াবে এটাই ছিল মোমিনদের গুণ তাই তো আল্লাহ সুরাতারের মধ্যে বলেছেন আল্লাহি মিসকি ইনাউতি ইমা আসি রা মোমিনদের গুণ হলো এই যে তারা মহাব্বত ভালবাসা খানার প্রতি চাহিদা থাকা সত্ত্বেও এই খাবার তারা দান করে নানা বন্দীদের তো ইসলামের সব থেকে বড় কাজ ভালো কাজ সুন্দর কাজ হচ্ছে যে মুসলমানরা খাদ্য দান করবে আর দুই নম্বরে উসালা আলামান আরফতা হো আর তোমরা সালাম দেবে যাকে চিনো তাকেও হো আর যাকে চিন না তাকেও এখন একটি ছোট্ট বিরতি নিচ্ছি সাথে থাকুন আবার আসব। and your owns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 शांति समाजे शांति साढ़े आठ टुन सम्प्रचार सकाल सारे देश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 আল কোরআনকে রাখবেনি কোরআন শুধুমাত্র মোমিনের সম্পদ নয় কোরআন হচ্ছে বিশ্ব মানবতার মহান সম্পদ দেখুন বিরতির পর পুনরায় আপনাদের স্বাগত জানাচ্ছি কথা চলছিল যে আমাদের ইসলামের সুন্দর সম্ভাষণ হচ্ছে যে আমরা একে অপরকে সালান দিব আল্লাহ নবীর একজন সাহাবি জিজ্ঞাসা করে বলছেন ইসলামের কোন কাজটা সব থেকে ভালো আল্লাহ নবী বলছেন ইসলামের সব থেকে ভালো কাজ হচ্ছে যে তুমি খাদ্য দান করবে একে অপরকে খাদ্য দেওয়া ক্ষোধার্থদের খাদ্য দেওয়া ভিক্ষকদের খাদ্য দেওয়া পারাপ্রতিবেশী অভাবীদের খাদ্য দেওয়া এটা এক মহান জিনিস যা ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে নিজে খাবো আর পর কী খেলো না খেলো ওর কি অভাব আমরা দেখবো না এটা কিন্তু ইসলামের শিক্ষা নয় ইসলাম বলে না তোমরা নিজে খাবে অপরকে খাওয়াবে এটাই ছিল মোমিনদের গুণ তাই তো তারা মহব্বত ভালোবাসা খানার প্রতি চাহিদা থাকা সত্ত্বেও এই খাবার তারা দান করে মিসকি নান ফকিরদেরকে এতিমান এতিমদেরকে ও আসিরা আর বন্দিদেরকে তো ইসলামের সব থেকে বড় কাজ ভালো কাজ সুন্দর কাজ হচ্ছে যে মুসলমানরা খাদ্যদান করবে এটাই হচ্ছে আমাদের ইসলামের শিক্ষা কদমবসী ইত্যাদি এগুলি ইসলামীর কোনো শিক্ষা নয় এগুলি আমাদের পার্শ্বস্ত অভ্যাস থেকে আমাদের মাঝে ঢুকে আমরা তাতে অভ্যস্ত হয়ে পড়েছি প্রয়োজন হলে একজন ছেলে তার মায়ের কপালে চমা দিবে একজন ছেলে তার বাপের কমালে চুপা দিবে শ্বশুর শাশুড়ি পিতামাতার মতো প্রয়োজন হলে তাদের কপালে চমা দিতে পারবেন কিন্তু মাথা নত করে তাদের পায়ে কদম বসী করতে যাবেন না কারণ মাথা নত করা যাবে না মাথা করতে গেলে এটা রুকুর সিস্টেম হয়ে যায় আর মাথা নত করা বা রুকু আল্লাহ ছাড়া কারো জন্য করা যায় না মাথা নত হবে একমাত্র মহান আল্লাহর জন্য অন্য কারো কাছে আমাদের মাথা নত হতে পারে না তাইতো সালামের মহান বৈশিষ্টের কথাও শিখিয়ে দিয়েছে যে মানুষ যেভাবে যে সালাম করে সেভাবে সে তার সব পায় মুসনাদা আহমদের হাদিস সহি হাদিস আল্লাহ নবী বলছেন যখন একজন কেউ বলে আসসালাম আলাইকুম তখন সে দশটা নাকি পায় আর যখন কেউ বলে আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ তখন সে বিশটি নেকি পায় আর যখন কেউ বলে আসসালাম আলাইকুম ও রাহমতুল্লাহ হে ও বারাকাত হু তখন সে তিরিশটা নেকি পায় তাহলে প্রত্যেকটি কথার মধ্যে আমাদের নেকি রয়েছে সুন্দর এই সম্ভাষণকে ত্যাগ করে আমরা কেন অন্য ধর্মের বা অন্য জাতির অভ্যাসটা গ্রহণ করব। জি না এটা আমাদের অভ্যাস নয় বা আমাদের এরকম চাল চলন হওয়া উচিত নয় আমাদের যেটা জিনিস আমাদেরকে যেটা শিক্ষা দেওয়া হয়েছে সেটা হচ্ছে আমরা একে অপরকে সালাম করব। এবং এই সালাম পরিচিতি ভিত্তিক হবে না তাও হাদিসে বলা হলো আলামান আরফতা অমালাম তা আরিফু অর্থাৎ যাকে চিনো তাকেও সালাম করো আর যাকে চিনো না তাকেও সালাম করো আমাদের অনেক সময় সালাম পরিচিতি ভিত্তিক হয়ে গেছে মানে যে আমার বন্ধু যাকে আমি চিনি যার সাথে আমার পরিচয় আছে যার সাথে আমার যাতায়াততে চলাচল আছে তাকে যদি দেখি তখন সালাম দিই আসালাম আলাইকুম কেমন আছেন কিন্তু আর একজন মুসলিম ভাই তারই পাশে দাঁড়িয়ে আছে তার প্রতি আমার কোনো ভ্রুৎক্ষেপ নাই তাকেও যে সালাম দিতে হয় সেও যে আমার মুসলিম ভাই এটা কিন্তু না বা এটা কিন্তু জানি না বা পালন করি না তো আমাদের উচিত হচ্ছে যে এটা মনে করে চলবে না যে সালামটা পরিচিতি পরিচিতি ভিত্তিক ভিত্তিক সালামটা নয় সালাম পরিচিতের আর একজন মুসলিমের ওপরে এটা অধিকার বলা হয়েছে আল্লাহর নবী এটা বলেছেন যে এটা হচ্ছে মুসলিমদের পারস্পরিক অধিকার অথবা যাকে জানো তাকেও সালাম দিবে আর যাকে জানো না তাকেও সালাম দিবে এই সালামের প্রচলন সৃষ্টি করার পরেই ভালোবাসার সৃষ্টি হবে মহব্বত সৃষ্টি হবে আর এই মোহব্বত সৃষ্টি হলে আমরা জান্নাতি আল্লাহ নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লা বললেন তোমরা মুমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ না তোমরা একে অপরকে ভালোবাসবে আমি কি তোমাদেরকে এমন কথা শিখিয়ে দেবো না যে কথাটা তোমরা পালন করলে তোমাদের মধ্যে ভালোবাসার সৃষ্টি হবে সেটা হচ্ছে তোমরা আপসে পুরো সালামের প্রচলন সৃষ্টি করো ভাইরা আমার প্রথম নম্বর অধিকারের কথা শুনলেন যে আমাদের প্রথম নম্বর অধিকার হচ্ছে পারস্পরিক যে আমরা একে অপরকে সাক্ষাতে সালাম করব আর যাকে সালাম করব তার উচিত হবে সে উত্তম পন্থায় উত্তর দিবে। যেমন কোরআনে আমাদেরকে শিখিয়ে দেওয়া হলো যে যখন তোমাদেরকে কেউ সালাম দেবে তখন সেই সালামের উত্তর তোমরা ভালোভাবে উত্তম পন্থায় দাও উত্তম পন্থা দেওয়ার মতন যদি তোমার অভ্যাস তোমার মিজাজ না থাকে তাহলে কমসে কম অতটুকু তুমি ফিরিয়ে দাও যতটুকু তোমাকে দেওয়া হয়েছে দুই নম্বরে বলা হলো অধিকার সম্পর্কে যে যখন কেউ হাঁচি দেবে আর হাঁচি দেওয়ার পরে সে যদি আলহামদুলিল্লাহ বলে তাহলে আমাদেরকে বলতে হবে আলহামকল্লা আমাদের কিন্তু এটার প্রচলন নাই। হাঁচি দেওয়ার ফলে আমার শরীরের অপস্বিতা গুলা খুলে যায় এবং অনেকটা স্বস্তি আরাম বোধ করি এটা আল্লাহর পক্ষ থেকে আসছে আরাম এই হাঁচি আল্লাহর পক্ষ থেকে হাঁচি দেওয়ার পরে আরাম এবং তৃপ্তি স্বস্তি পায় তাই আল্লাহ শিখিয়ে দিয়েছেন যে আমার কৃতজ্ঞতা স্বরূপ হাঁচি দেবার পরে বলবে আলহামদুলিল্লাহ যখন কেউ হাঁচি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বলবে তখন যারা শুনবে তাদেরকে বলতে হবে কি সুন্দর শিক্ষা আমাদেরকে দিয়েছে ইসলাম আমাদেরকে দিয়েছে ইসলামের নবী মোহাম্মদ সাল্ল সাল্লাম কিন্তু আশ্চর্যের ব্যাপার বা দুঃখের বিষয় যে আজকে আমরা ইসলামের এই শিক্ষাকে গ্রহণ না। কে হাঁচি দিল হাঁচি দিয়ে চলে গেল আমাদের কোনো আর সুযোগ না। কারণ হাদিসের কথা হচ্ছে এর হামকোল্লা তখনই বলবে যখন সে আলহামদুল্লিল্লা পরবে বা বলবে যদি সে আলহামদুলিল্লাহ না বলে তাহলে তাকে এর হামকোল্লা বলা যাবে না বলার কোনো অনুমতি নেই তো আমার কথা হচ্ছে ভাইরা আমার যে ইসলামের শিক্ষা হচ্ছে যে আপনি যখন হাসি দিবেন তখন আপনি বলবেন আলহামদুলিল্লাহ তাহলে অন্যান্য যারা আছে আপনার মুসলিম ভাই তারা বলবে আপনাকে আহামাকাল্লা আর তখন আপনি আবার বলবেন ইহাদিক উম্লা ও ইসম যদি না জানেন তাহলে আজকের বিশ্বে আল্লাহর ফদলে মেহরবানিতে আলহামদুলিল্লাহ আজকে ইসলামিক ক্যাসেট ইসলামী সিডি ইসলামী বই ইসলামী বই পুস্তক বাংলা ভাষায় এবং অন্যান্য যাবতীয় ভাষায় তর্জমা হয়ে গেছে এরকম ধরনের একটা বইকে নিন আর দেখুন এখানে ইসলামিক শিক্ষা কি দেওয়া হয়েছে আপনি সব সবকিছু পেয়ে যাবেন হাদিসের কিতাব বাংলা তর্জমা হয়েছে তাপসের কিতাব বাংলা তর্জমা হয়েছে যদি আপনি এই বইগুলাকে নিয়ে পড়েন তাহলে আপনার ইসলামিক শিক্ষা সেখানে আছে আপনি শিখতে পারবেন তো শিখার সময় আছে শিখেন জানি না মনে করবেন না কারণ আমাদের হয়তো ইসলামী পরিবেশ ছিল না আমরা কেউ ইসলামী মাদাশাহী পড়ি নাই বাম্মারা কেউ আমাদেরকে ইসলামিক শিক্ষার ব্যাপারে কোনো গুরুত্ব দেয়নি তারা আমাদেরকে ইসলামিক শিক্ষা শিক্ষিত করেনি তাই আমরা হয়তো ইসলামের এই আদবগুলা জানি না কিন্তু ইসলামীর আদব আজকে বর্তমানে কিতাবের তরজমাতে হয়ে গেছে আপনি ইসলামের তো ভাই কথা হচ্ছে যে হাঁচি দেওয়ার পরে চুপচাপ না তারপরে আপনি আবার বলবেন ইহাদিকুম্লাহ বা আলকুম দুই নম্বর আল্লাহ নবী বললেন যখন অসুস্থ হবে এটা একটা মুসলিমদের পারস্পরিক অধিকার কেউ কোনো মুসলমান যখন অসুস্থ হবে তাকে দেখতে যেতে হবে আজকের আমাদের সমাজ একজন মানুষ আমার মুসলমান ভাই আমার বাড়ির পাশে বাড়ি আল্লাহ আকবর আমার বাড়ির পাশে বাড়ি কতদিন ধরে কয়েক মাস ধরে বিছানগত অবস্থায় পরে আছে আমার কোন খোঁজ নাই আমি জানি এ তার অবস্থাটা কি জিজ্ঞাসা যদি আমাকে করে আমার পাশের বাড়িতে বাস করে যদি জিজ্ঞাসা করে কি খবর অমুকের বাপের কি খবর আপনি বলুন আমি তো জানি না আমি তো কই দেখিনি কতদিন থেকে আপনি একটি লোককে আপনার পাশে বাস করে আপনি কতদিন থেকে তাকে দেখেননি কেন দেখেননি তার হয়েছে এই খোঁজটুকু আপনি এই খোঁজটুকু আপনি নেবেন না আপনার পাশে বাস করে আপনি জানার চেষ্টা করবেন না তার কি হয়েছে আপনার উপরে তার অধিকার আছে সে অসুস্থ হলে আপনি তাকে দেখতে যাবেন আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম মুসলিম ইহুদের ছেলে অসুস্থ হলে তাকে দেখতে গেছিলেন আর আপনার পাশে মুসলিম ভাই সে অসুস্থ অবস্থায় পরে আছে তাকে আপনি দেখতে যাবেন না আমার নবী আপনার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সালামের আদর্শ চরিত্র আপনি গ্রহণ করবেন না তার চরিত্র হচ্ছে যে আপনি দেখতে যাবেন তার ইয়াদত করবেন তাকে সান্তনা দেবেন তার পাশে গিয়ে বলছেন যখন তোমরা কেও কাউকে দেখতে যাবে তখন তার পাশে বসে এই দুয়াটা পরবে কোন দোয়াটা আল্লাহ রাবান আপনি বলবেন তার পাশে বসে সাফি হে আল্লাহ তুমি আরোগ্য দানকারী তুমি সাফা দানকারী তুমি একে সাফা দাও কারণ সাফা তোমারই হাতে সাফা আন এমন সাফা দাও এমন আরোগ্য দাও লাইগ সাকামা। যেন এরপর আর কোন রোগ তার মধ্যে অবশিষ্ট না থাকে এরপর যেন আর কোনো রকমের অসুস্থতা তাকে স্পর্শ না করে আকবার মহান নবী আল্লাহ আল্লাহ সাল্লাহ আল্লাম এই আদর্শ আমাদেরকে শিক্ষা দিলেন যে আমরা কেউ অসুস্থ হলে তাকে দেখতে যাব। আর দেখতে যেতে পড়া কি হবে আল্লাহ নবী আরেকটা একটা হাদিসের মধ্যে বলেন, যখন কেউ কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যায় তখন সে জান্নাতের বাগানে জান্নাতের যেন চয়ন করতে থাকে থাকে থাকে বাসতে এত বড় ফজিলত আপনার মুসলিম ভাইকে আপনি দেখতে গেছেন মানে আপনি জান্নাতের বাগানে বিরাজ করতে আছেন আপনি জান্নাতের বাগানের ফলমূল যেন আপনি সঞ্চয় করতে আছেন এত বড় ফজিলতের কথা বলে আমাকে আপনাকে বিশ্বের সমস্ত অঙ্গত আমার নবী আমরা আমার অমুসলিম ভাইকে অসুস্থ অবস্থায় দেখতে যাব এটা হচ্ছে তার অধিকার আমার ওপরে আবার আমি যখন অসুস্থ অবস্থায় পড়বো তখন সেও আমাকে দেখতে আসবে এতে আমাদের আপোষের মধ্যে ভাতৃত্ব বন্ধন অটুট থাকবে একে অপরের সাথে আমরা মহব্বতের সাথে মিলে থাকতে পারব। একে অপরের সাথে আমরা ভালোবাসার সাথে ঝুড়ে থাকতে পারব আজকে এই শিক্ষা না থাকার কারণে অবস্থা এই দাঁড়িয়ে গেছে যে সমাজে একটি মানুষ অনেক দিন থেকে আছে। আমাদের তার খোঁজ নেওয়ার সময় নাই নিজেকে নিয়েই ব্যস্ত। নিজেকে নিজেকে আছি কোনো সাহাবিকে যদি আল্লাহ নবী মসজিদে দেখতে না পেতেন তাহলে জিজ্ঞাসা করতেন আগো কি ব্যাপার ওকে দেখা যায় না কেন ওর কি হয়েছে ওকে দেখতে পাই না কেন যদি খবর হতো বা যদি আল্লাহ নবীকে জানানো হতো যে হুজুর লোকটি কয়েকদিন ধরে অসুস্থ অবস্থায় পরে আছে আল্লাহ নবী তখন অন্যান্য সাহাবিদের সাথে করে নিয়ে ওই লোকটার জিয়ার ইনসা আল্লাহ কোন চিন্তা করোনা আর আল্লাহ নবী এই দোয়াটাও পড়তেন আল্লাহ রান আজ সাকামা এই দুটা আল্লাহ নবী পড়ে। সান্ত্বনা দিতেন তার দুয়া মুক্তির কামনা করতেন এই শিক্ষা আমার নবীর শিক্ষা এই শিক্ষা আপনার নবীর শিক্ষা এই শিক্ষা প্রত্যেক বিশ্বের মুসলমানদের নবীর তার আদর্শকে গ্রহণ করে আমরা একে অপরের অধিকারকে স্মরণে রেখে কেউ অসুস্থ হলে তাকে দেখতে যাব এটাই হচ্ছে ইসলামের দাবি আসুন এবারে এখান থেকে আসি যে যেখানে আছেন ভালো থাকেন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাত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 So if Jesus Christ peace be upon him, bye for three days, who control the world? Let neither him God died, The freedom to unmask.: so There are various ways which we can prove the argument yeah, to yeah, be yeah. wrong De Ku Dr. Jakirt Shoge Alapi, Proti Shonigar, Rad Sharre Shaai, Apuno Shamprochar, Shakal Sharre Notae Bangladesh, Peace TV